সিল্ হিহ মহি উবিলি আদৌ ইর লোহি আশু রিতি ও সুবহ নম লোহিওম অন মিন মুশ্রিকে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 সসালামাইকুম রহমতুল আলহামদুলিল্লাহ ومن শরুর অনফসেনমিনা মহিল্ ফলাম الله الله أما بعد فقد ফত কলম রসব হুকম ربك কে بعيوننا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 তার দেখার বাইরে তার চোখের আড়ালে কোনো কিছুই অস্পষ্ট হতে পারে না বা লুকাতে পারে না যিনি দৃশ্য এবং অদৃশ্য সম্পর্কে জ্ঞানী আলেমা যা আমরা দেখি না আলমুল গা আলেম আলেম গেব গাইবের অদৃশ্য জগৎ তা সম্পর্কেও তিনি আলেম জ্ঞানী অশাহাদা এবং যা কিছু আমরা প্রত্যক্ষ করি দেখতে পারি তাও তিনি দেখেন এবং জানেন মানুষ এবং ইল্লা নাজিলকি মোহাম্মদ রসুল সালি সাল্লামের প্রতিুলা হালকুন্ত নবী মোহাম্মদ বলে তা যে আমি একজন রসুল মানুষ বাসারান মানুষ রসুল মানব সন্তান আদম সন্তান বাসার মানুষ এবং রসুল ছাড়া আর কিছু নয় সুতরাং মানুষ চোখের সামনে যা কিছু থাকে তা দেখে যা কিছু তার সামনে হাজির তাই হাজির আর যা কিছু তার মানুষের চোখের আড়ালে তা হচ্ছে গোপনীয় অস্পষ্ট তাই ছিল নবী করিম সাল্লিস্লামের ক্ষেত্রে নবী হাজির নাজির ছিলেন না নবীকে যারা হাজির নাজির বলে তারা সিরকি আকিতা রাখে নবী হাজির মানে সব জায়গায় হাজির একজন নবী প্রত্যেকটি জায়গায় হাজির আর নাজির মানে সবকিছু দেখেন আল্লাহর গোলানগুন আল্লাহ তার জ্ঞানের দিক থেকে সব জায়গায় হাজির সত্যার দিক থেকে না সত্যার দিক থেকে তিনি মহান আর মহান রব মহান আরো সমনত সমস্ত সৃষ্টির जतर दिक नर ज्ञान दिक्कर दिखा दिखार दिक्कत आल्लाब्बा हाजिर बना नाजे मान प्रत्यक्षदर्शी प्रत्यक्षकारी सबकिर नजर जर थे अल्लाह रबुल आलमी सबकिछ देखें तरह महान आरसर समुन्नत सबकि অস্পষ্ট নয় তার ওপর কিন্তু এটা কোন মানুষের বোন যদি বলেন সতর্ক থাকতে হবে যারা বুঝে গেছি আলহামদুলিল্লাহ যেগুলো শির্ক আর যারা বুঝতে পারেনি সংশয় রয়েছে তাদের বুঝার চেষ্টা করা উচিত কোরআনে বাহাদিসরা আলোকে ওহির আলোকে আর যারা জেনে গেছেন তারা আপনজন মুসলিম জাতি দেশবাসী এলাকাবাসী তাদেরকে সহি আকিদার সঠিক বিষয়ের দাওয়াত দেবেন না হলে এরকম শিরকি আকিদা যদি থেকে যায়। কোনো আমল কবুল হবে না কোন আমল টিকবে না সমস্ত জলে ছাই হয়ে যাবে শির্ক হচ্ছে আগুনের মতো। আর আমলগুলি কাঠ লকড়ির মতো জ্বালানির মতো এই শিরকে জ্বলে শেষ হয়ে যাবে ইন আশরাত তার না মালক হে নবী তুমিও যদি শির করো তোমার আগে সমস্ত নবীকে এই কথা বলা হয়েছে যে কোন নবীকে যদি শিরক করো লাই হাত তার তাহলে তোমার আমল সর্বনাশ হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে নিষ্ফল হয়ে যাবে আল্লাহর যেন শির বিদাত থেকে বেঁচে থাকার দান করেন আমাদের ধারাবাহিক দর্শের পর্ব হচ্ছে অষ্টম পর্ব আট নম্বর বিষয়বস্তু আল্লাফিদাতুল ওয়াসেত ইয়া নাম্য কিতাব প্রখ্যাত ইমাম সংস্কার ইসলাম শুরু হবে চোখ আছে এবং দুটো চোখ আছে চোখের প্রমাণ কোরআনিকেরিমে রয়েছে রসোর উল্লা হাদিস রয়েছে এবং দুই চোখের প্রমাণ রয়েছে আল্লাহ রব আলিনের चक्षु आल्ला कार मतलब जिज्ञेस तुलना करीजे मत आल्लाम जर क्षेत्र सत्तार क्षेत्र तुलना नहीं तेम गलर क्षेत्र नहीं चक्षुशर चक्षुरी हमसे রবুল্লা আলমিনের জন্য তেমন চোখ রয়েছে কিন্তু চোখ আছে হ্যাঁ তিনি চোখবিহীন না চোখবিহীন কে অন্ধ বলা হয় এক চোখ যদি না থাকে তো কানা বলা হয় এবং দাঁতজালকে চেনার একমত দাঁতজাল তো দাবি করে আসবে যে আমি আল্লাহ রব তাই না তো দাঁতজাল কে চেনার যেই উপায়টি বলে দিয়েছেন উল্লাহ সাল্লা সেটা হচ্ছে যে দেখো ইন্না রব্লা হিসেবে আওয়ার তোমাদের প্রতিপালক আল্লাহ রব আলমিন साथ एक जन के कबर थे उठिए जीवित कर देखिए दीचा खाना सब झाड़ ओ मरदूद शयान के दर्जल তাহলে বাতেলকে চিহ্নিত করা দাস জলকে চিহ্নিত তিনটি আয়াত পেশ করেছেন একটি আয়াত যথেষ্ট করেন আয়াতও যদি না হাদিসেও থাকে একটি হাদিস প্রমাণ করার জন্য যথেষ্ট আল্লাহ হ্যাঁ কোন গুণ বা বিষয় কিন্তু তিন তিনটি আয়াত রয়েছে ভাষ্যকার বলছেন আল্লাহর দেখুন আটচল্লিশ বলছেন আল্লাহ রবাহিনেহক মেরবিক হে নবী তোমার প্রতিপালকের ফায়সালার ক্ষেত্রে তুমি ধৈর্য ধারণ করো তোমার রবের धारण कर फैसला की करो? करो। फैसला क्या विपक्ष सृष्टिगत क्षेत्र कखो आनंददायक भाग्य जुटे तो, फैसला को आपनार भी को तो को कोनो खुशी खबर सबा खुशी है धर्यर प्रश्न उठे ना तक शुक्रिया आदाय करते मम्मी बानदा के যখন আপনার আনন্দের বিষয় কিছু দেখবেন আপনার নিজের ক্ষেত্রে নিজের পরিবারের ক্ষেত্রে ধন ক্ষেত্রে ভোগের সামগ্রীর ক্ষেত্রে ক্ষেত্রে যে কোন কি করবেন সাকার আর সুকরিয়া আদায় করবেন এটা আপনার ফাঁকা না খেয়ের আল্লাহ এটা আপনার জন্য কল্যাণ করা হবে লাইন সাকার তুমি লাজি দেন দেখো সুক্রিয়া করে আল্লাহ বাড়িয়ে দেবেন আর মিনের যখন सामनेकु आसर फैसाल एम कि कष्टदायक क्षति अथवा धन सम्पे क्षय क्षति ऐले मेवार क्षय क्षति एक कथाई शोक विषय दुखर विषय कष्ट विषय एक क्षेत्र की সবার ধৈর্য ধারণ করতে হবে মোমিন ধরতে পারে সেটা তার জন্য এই শান্তি আর পৃথিবীর কোন কেউ পাই না মমিন এর সুখ হলেও শান্তি খুশি আর দুঃখ হলেও শান্তি আজাবাল্লি আমরির মোমিন বিকেল হাদিস করাচ্ছে যার অংশগুলি কেটে কেটে আলোচনা কর বিষয়ের বিষয় আর এটা মোমিন মুসলিম ছাড়া কেউ পাই না হিন্দু না ইয়ুদি না খ্রিস্টান না নাস্তিক না বেদিন কেউ পাই না এটা না রাজা ইমানবিহীন যদি রাজা হয় তাও পাই না ফরজ অজাব আদায় করা মমিন হারাব নাজাজ বাঁচে এবং ইমানের প্রতি সত্যি তকদের প্রতি বিশ্বাস আছে তোদের ক্ষেত্রে অধৈর্য হয়ে যা জাতিতে মমিন মুসলিম সে পাবে কখনো শান্তি পাবে হাহাকার নেমে আসবে কষ্ট কোথায় ধৈর্য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 পায় আর সাবেরিনও পুরস্কার পায় শুকুর গুজারও পুরস্কার পায় কৃতজ্ঞ আর সাবেরিন যারা ধৈর্যশীল তারাও পুরস্কার পায় মহা পুরস্কার হোক নবিয়া আল্লাহ সাহাকে ধরতে বলেছেন তা গিয়েছেন লাভ হয়েছে না কষ্ট হয়েছে কষ্ট হয়েছে অসবের লে হোকের এটাই ফাইসালা ওখান থেকে ফিরতে হবে ओहो मात आहो सब जो धर्धारण करते स्तर रही है इमान स्तर हिसाब से मजबूत तुम्हारे সামনে ধৈর্য ধারণ করো কারণ নিশ্চয় তুমি আমার চোখের সামনে রয়েছে আমি তো দেখছি তোমাকে। তোমার দেখছি। যখন আমার চোখের সামনে তুমি তো চোখের সামনে থাকতে থাকতে দুঃশ্মনের হওয়ালা করে দেব হ্যাঁ তোমাকে নে যা ইচ্ছা তাই করবে এই জন্য জুল মত্যাচার ও নবী করিমাল্লামকে মারার বহুবার চেষ্টা করেছে মক্কার কাফেররা ইহুদিরা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 বংশ পরম্পরা কেউ নেই যে আমার বংশের ছিল ওই গেত ছিল ছিল আবু ওই বংশের লোক আমি এই কথা বল আর লোক নাকি না নিশ্চয় তুমি আমার চোখের সামনে রয়েছে আইননের জমা হচ্ছে আয়ুন আর ওয়ুন দুটো জমা হয় এটা হচ্ছে জমা তিল্ল একটা জামায় হ্যাঁ বা এটা হচ্ছে জামা সালেম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 क्षेत्र एक बचन व्यवहार है ग्रामारिटिकल ग्रामारख्त चोख के बहुवचन व्यवहार करब्दिक अर्था रब्बी निजे सत्तार क्षेत्र में बहु वचन प्रयोग करजीमर बड़ महत्वर जन्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 তার ক্ষেত্রে বলা যাবে আল্লাহ রোখ আছে আসলে আল্লাহ করেন চোখ আছে আর আল্লাহ চোখের সামনে যখন উল্লা তখন আল্লাহ রবুল্লা আলমিন রক্ষণাবেক্ষণ করছেন হেফাজত করছেন করবেন এ কথা বোঝা হয়েছে দ্বিতীয় আয়াত দেখেন্লাহ আল্লাহ আমি তাকে আরোহণ করালাম আল্লাহ দোসর কাকে ঘটনা কারণ পানি জাহাজ তৈরি করেছিলেন নিজেকে আল্লাহর হুকমে এবং নিজের অনুসারী আর তার সাথে জোড়া জোড়া পশু পাখি উঠিয়ে নেওয়ার জন্য আল্লাহর হুকমে তো ওই জাহাজের কথা পানি জাহাজের কথা বা নৌকার কথা বলা হচ্ছে যা নৌ আলী ইসলাম নিজ হাতে তৈরি করেছিলেন তাকে উঠিয়েছিলাম লৌহন মানে হচ্ছে কাঠ তক্তা আমরা তক্তা বলে আঞ্চলিক ভাষা জানি না আপনার ব্যবহার করেন তখ্তা যে হে তক্তা কাঠ আর লৌহন মানে ফলকৌহ মাহফুজ সুরক্ষিত ফল দোসর দেশারে বহু বচন হ্যাঁ দোসর বলা হয় কি লোককে কাঁটাকে পেরেক কে কাঁটা ছোট হকার আর বড় হোক গেল দোসর দেশ তো নৌকা যে তৈরি হয় কি দিয়ে তৈরি হয় কাট লাগে হ্যাঁ আর কাঠগুলি জড়াবার জন্য পেরেক লাগে কাঁটা লাগে মহান আল্লাহ বলছে আমি তাকে উঠিয়েছিলাম আরোহণ করিয়েছিলাম এমন নৌকাই বা এমন জাহাজে যা ছিল জাতে ও দোসর কাঠ এবং পেরেক বিশিষ্ট হ্যাঁ বা পেরেক নির্মিত যাই বলে যা কাঠ এবং পেরেক দিয়ে নির্মিত ছিল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 খেলনা ঘরে খেলাধুলা করছে আর চোখের সামনে আপনি সজাগ আছেন কে কোন দিকে যাচ্ছে কি করছে না করছে তো কোন ভয় আছে। কোনো চোখের সামনে কিছু কিছু করতে গেলে তাই না সমুদ্রের চোখের সামনে একবার সজাগ হয়ে আছেন বাচ্চারা খেলাধুলা করছে কোন ভয় আছে যে ডুবে যাবে কারণ আমরা চোখের সামনে কিন্তু যখনই গাফেল হবে না মানুষ গাঁফেল হয় তখন বাচ্চারা ডুবে যায় অনেক সময় এদিকে আরামে আমদ ফি করছে বাপা এর দিকে বাচ্চার ডুবে বসে আছে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 আর এক জাতিকে কাাই ছিল হ্যাঁ সংখ্যাগরিষ্ঠ তাদেরকে ধ্বংস করার জন্য তাই আল্লাহ বলছেন যে এ ছিল প্রতিদান স্বরূপ লেমান কানা কুফির সব লোকদের জন্য যারা কুফরি করেছিল যার সাথে কুফুরি করা হয়েছিল কুফির নৌ আল সালামের সাথে কুফুরি করা হয়েছিল নু আলি ইসাল্লাম মের হেফাজতের জন্য নু আল সালামকে রক্ষা করার জন্য আল্লাহ রব জাহাজ তৈরি লেমান কানা কুফির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 এখন ঠান্ডা হয়ে যা ইব্রাহিমের ক্ষেত্রে এত ঠান্ডা না যে ফ্রিজ করে দিয়ে মেরে দিস আবার ঠান্ডা সাল্লাম নিরাপদ রাখ ইব্রাহিম কে তো এখন আগুন ঠান্ডা হয়ে গেল অর্ডার ক্ষেত্রে সবাই ডুবেন না হলে জাহাজ তৈরি করতে এবং জাহাজ তৈরি করার পর আল্লাহ রাবুল্লা আলমী নিজের জিম্মায় হেফাজত যে আমার চোখের সামনে জাহাজ চলছে আন এই প্রতিদান স্বরূপ অদলা স্বরূপ লেমান কানা কোফের ওই সব লোকদের সাথে ধ্বংস করা হয়েছে তাই বলছেন শেখ ফজান যে ফা আল্লাহ বে আলি ইসাল্লাম আমি নৌ আলি ইসাল্লামের সাথে এই কাজটি করেছি মানে নৌ আলী ইসলামের জন্য নৌকা তৈরি করিয়েছি এবং তার জাতীয় মমিনদের সাথে মা ফা মিন তাকে পরিত্রাণ দিয়েছি এবং তার প্রতি যারা ইমানদার হয়েছিল কুফুরি করা হয়েছে অর্থাৎ ঝুলের যে নৌ আলী ইসলামের সাথে যে কুফরি করা হয়েছে অজুহেদ এবং তার নির্দেশকে অস্বীকার করা অমান্য করা হয়েছে আর তিনি হচ্ছেন যাকে কে তিনি হচ্ছেন রসৌল কাহিনী আমি তোমার প্রতি আমার পক্ষ থেকে ভালোবাসা ঢেলে দিয়েছি যে দেখে সেই এমন ভালোবাসে যে ও খিয়ালি আসে না যে ফের এবং সেনাবাহিনী সেনাবাহিনীনের দরবার কত লোক থাকে আমাদের মহাজনের যদি রাজা হয় তো রাজার কত দরবারের লোক কারো তো খেয়াল আসতে পারে ফেরান্নয়ে ভুলে যেতে পারে যে এত লোককে খুন করলাম কিসের জন্য রাজত্ব রক্ষা করার জন্য আবার এই ছেলেটাকে ঘরে আশ্রয় দিতে যাচ্ছি কারো মনে আসে না মনে আসবে কি এমন ভালোবাসা যে ভালোবাসায় থাকতে পারছে না এই কে রক্ষা করতে হবে রাখতে হবে আল্লাহ ঢেলে দিয়েছি ওয়াল্কাই তো আলেই কে হে মহা আলি সাল্লাম তোমার প্রতি ঢেলে দিয়েছি মহাব্বা মিনি আমার তরফ থেকে মহাব্বত ভালোবাসা মানুষের কলবের দয় কলবের মারিক আল্লাহ আলা আইনি আর যাতে করে তুমি লালিত পালিত হও আলা আইনি আমার চোখের সামনে এখানে এক বচন ব্যবহার করা হয়েছে এক বচন দিয়ে এসছে আর বহু বচন দিয়ে এসছে রবীন্দ্র এই আয়াতগুলিতে যা দেখানো হয়েছে সেটা হচ্ছে ফিহা আন্নাফিহা ইসবাহ মহান আল্লাহ দুই চোখ রয়েছে হাকি কত সত্যিকার অর্থে যে অর্থে চক্ষু হয় আলাম কবে সুবাহ যেমনটা আল্লাহ সুবাহী হইতে পারে ব্যবহার করা হয়েছে আইন চক্ষু শব্দ দিয়ে মোজাফ আতান এলএ সাথে সম্পৃক্ত করে মোফরাদ আতান ও আতান একটি আয়াতে আইনি আইনুন এক আর আয়ন হচ্ছে আরিসে বচন এসেছে দুবচন আল্লাহর সাথে সম্পৃক্ত করে দ্বি বচন ব্যবহার করা হয়েছে ও কারণ তোমাদের প্রতিপালক কি বলতেন কারো যদি একচোক থাকে তো কানা বলবেন কিনা কানা আর হাদিস বলছে না তোমার রব কান তাহলে তার মানে আল্লাহর কয় চোখ আছে দুই চোখ আছে তাহলে এখানে উদ্দেশ্য এক চোখ সাব্যস্ত করার ফাইন আবার এক চোখ যদি থাকা চক নাই তাহলে এটা হচ্ছে কানা হওয়া তার জিহার যা থেকে আল্লাহ রবুল আলমিন তারপরে আসবে আল্লাহ রবুল আলমিনের শোনা এবং দেখা আল্লাহ শোনেন এবং দেখেন देख क्षेत्र आल्ला, आल्ला कारण देखें एक कथा कुरानी करीम दल चक्षुट चक्षु आल्लाक बेसु आयत आश कि आयत नहीं अल्लाह सामिम सामिश कत कुरानी करीम आ অল্প কয়টা আয়াত এখানে নিয়ে আসা হচ্ছে কিন্তু কোরআনে বহু আয়াত আছে কি সর্বসবকিছু দেখেন রয়েছে আয়াতের শেষগুলিতে। শোনেন এখন মানুষ কি দিয়ে কান দিয়ে এখন যদি কেউ বলে যে আল্লাহ শোনেন ঠিক আছে এখন আল্লাহ কান আছে কিনা কি বলবো বলবো যে আমরা জানি না এক নম্বর কথা দুই নম্বর কথা এই প্রশ্ন করা তোমার বেদাতি কাজ কারণ সাহবাই সামনে আয়াতগুলি নাজুল হয়েছে তিন রকম করে ব্যবহার হয়েছে কোন এইরকম জিজ্ঞাসা করে সুতরাং তোমার এই জিজ্ঞাসা হচ্ছে বিদাত এবং তুমি বিদাত জিজ্ঞেস করবে না যেখানে তারা থেমে সাহাবাই কেরাম থেমে গেছেন অথচ তাদের জিজ্ঞাসা করার জন্য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 যেমন সাহাবাই কিরামদের চরিত্র ছিল আদর্শ ছিল দিন ছিল আখলা ছিল আমল ছিল ঐরকম প্রথম আয়াত ২৮ পার প্রথম সুরা তার প্রথম আয়াদ মোহনাল্লাহ বলছেন যে নিশ্চয় আল্লাহ শোন মহিলা কথা হে নবী তোমার কাছে এসে বাদ অনুবাদ করছিল বাদ অনুবাদ করছিল বারবার করে কথা রিপিট করছে ইয়ার রসল কি হবে হে আল্লাহ রসুল কি হবে বাদ অনুবাদ করা নবী জবাব আবার জিজ্ঞেস আবার বলছেন আল্লাহ ইয়াসমাও সামিয়া থেকে ইয়াসমাও সামিয়া হচ্ছে কাল পা তারপর আস ইন বা মানে কোন কিছু হ্যাঁ কিছুক্ষণ যেন শুনছেন যেমন আমার কথা আপনার এখন যে শুনছেন যতক্ষণ বলছি এটা হচ্ছে সামেউন বোঝা গেছে না সামেউন এমনি চলতে চলতে কানে একটা কথা আসল শুনলেন সামেউন আর মনোযোগ সহকারে যদি এই জন্যে তোমরা ইস্তেমা করো সামিয়া এমনি শোনা আর ইস্তেমা মানে মনোযোগ সহকারে মন দিয়ে শোনা মন দিয়ে সোনা দু রকম আছে কি নাই রাস্তাঘাটে হাজার হাজার আমার আওয়াজ শুনছি সারা শব্দ শুনছি কর্ণপাত করছি কখনো বুঝলাম কখনো বুঝলাম না কর্ণপাত করলাম না ঠিক কিনা আশেপাশে মেলা হয়েছে মেলা মালাজন কথা বলছে কিন্তু একজনের কথা একবার ফলো করে শুনছেন যে কি বলছে ও এটা হচ্ছে ইস্তেমা আর হচ্ছে কোরআনের ইস্তেমা করতে পারে সেমা করতে পারেননি মানে মনোযোগ সহকারে শোনা মন দিয়ে অন্য মানুষকে হয়ে নয় আর সামিয়ন মানে সর্বশ্রোতা সবকিছু যিনি শোনেন আল্লাহ রব আলম সবকিছু শোনেন আমরা সবকিছু শুনিনি সেজন্য আমরা কত দুর্বল আমরা তারপর অহংকারের শেষে তিনজন কথা বললে তো কোনোটাই বুঝি না ঠিক কিনা দুজন বললে আমি সব বুঝি না কানে মোবাইল ধরে থাকে না এটি আরেকজন বলছে আর যারা বিশেষ করে মোবাইল পেলে ওর বাপরে বাপ মোবাইলে ডুবেই যাইব এমন ডুব আর ডুবে মোবাইলে নিমজ্জিত হয় না বলো না মানে না স্বামী স্ত্রী অনেক সময় হয়ে যায় যা যাদের স্ত্রী অথবা স্বামী ওইরকম মোবাইল কানে ধরে নিলে আর খবর থাকে বলছে এই কথাটা বলে দাও কথাটা বলে দাও বললো না রেখে দেওয়ার পরে মেজাজ গরম হয় না হয় না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 शुदूर सब भाषा अच्छा सब भाषा सुनारत भाषा पृथक पृथक सुनारल्ला सबगेट को बुझल ना कि आल्ला जो पृथिवीर भाषा आरोप आर भाषा आगे भाषा छाड़ा एक हम लगेज ला मान विभिन्न टन टन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 একজন বাংলায় দোয়া করছে একজন আরবিতে করছে একজন সব শোনার পরে উনি আস্তা জীবিলা আমার কাছে দোয়া করে আমি তোমাদের ডাকে সারা দেবো দিচ্ছ না দিচ্ছে তারপর আল্লাহর কদর করলেন নাহ যথাযোগ্য আল্লাহর মর্যাদা দিলেন না আল্লাহকে উপলব্ধি করার চেষ্টা করেন আল্লাহ কত বড় তাহলে আল্লাহ কত মহান তাহলে চিন্তা করেন আপনি দেখার বিষয়টি যদি চিন্তা করেন এক একটা গুণ নিয়ে আপনি যদি ভালো করে আকিদা মজবুত হবে তা আপনার প্রচন্ড আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা আর এই সুফি পীরদের মারেফাত এগুলো হচ্ছে সিরকি কুপুরি মারেফাত আর যেই মারেফাত কোরআন সন্ন্যাতের শেখা হচ্ছে এগুলো। যে আল্লাহর সোনার গন্ডি নিয়ে চিন্তা করেন আপনি এর মারেফত হাসিল জ্ঞান অর্জন করেন মারিফত মানে আল্লাহকে চিন আল্লাহকে দেখা দিয়ে চেনেন আল্লাহ আল্লাহ আল্লাহর কুদরতের সিফাত দিয়ে চিন আল্লাহর মারিফাত হাসিল করে এইভাবে এই জন্য বলা হয়েছে মারিফাতি সিফাতি আল্লাহর এগুলি নিয়ে যদি চিন্তা করেন যত মারেফাত হাসিল করবেন তত বেশি আপনার ইমান মজবুত হয়ে যাবে সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায় তবু আপনার ইমান কেড়ে না অত দুর্বা সামান্য দুর্বল করতে পারবে না কি করবে মেরে দিবে আর কি করবে তুমি টুকরো টুকরো করবে একটু বলার কোন দিশাই বাবা না কি করছো না করছো টুকরো করছো না কি করছো কি যদি হবো রাহামদুলিল্লাহ জান্নান এই আয়াতে আল্লাহ যে সোনেন এর তিনটি দলিল আছে লক্ষ্য করেছেন না করেন নাই হ্যাঁ তার স্বামী আল্লাহ স্বামী আল্লাহ তারপরে আর একটাও জি হ্যাঁ তিন নম্বর আল্লাহ বাসির সোনেন আর বাসির আসলো দেখারও দলিল তা এই আয়াতে দেখারও দলিল আছে কারণ অধ্যায় আছে যে আল্লাহ শোনা এবং দেখার প্রমাণ। এই আয়াতের তা আল্লাহর শোনারও প্রমাণ রয়েছে আল্লাহর দেখারও প্রমাণ রয়েছে দ্বিতীয় আয়াত দেখেন মহান আল্লাহ ই করছেন ফকির আমাদের আকিদার বিষয়ে দর্শ হয়ে গেছে কিন্তু আয়াত এই মহিলা নবী করিম সাল্লামের কাছে এসে কি করছিল বাদানুবাদ করছিল আল্লাহ তাইনা বলেছেন আর আল্লাহর কাছে অভিযোগ করছিল হাই আল্লাহ আমার কি হবে হাই আল্লাহ আমার কি হবে আর আল্লাহ হে নবী তোমার আর ওর কথা আল্লাহ শুনছেন সাত আসমানের মহিলা এত আস্তে আস্তে কথা বলছে সাহাবিয়া বলছে আমরা পাশে পাশে একটু শুনতে পাই কত আসতে বলছে কথা আস্তে বলছে পাশে আমরা রসুল পাশে বসে আছি একটু শুনতে পাইনা শাসমের সাথে কথা বলছে अंतभुक्त क्योंकि घटना की घटना बुढ़ी मानुषा बुरा तो राग बेसि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 ছোট বাচ্চাদের মধ্যে হয়ে যায় তো এই কেন স্ত্রীর সাথে জেহার করে ফেলেছে জেহার করা বুঝে জেহার সরে মজা দাঁড়াতে এই জেহারের বিধান আসছে স্ত্রীকে হারাম করার জন্য জাহিলিয়তের যুগ থেকে এই চলে আসতো হারাম করার জন্য বলতো যে তাদের উদ্দেশ্য কি হতো মায়ের পিঠ যেমন আমার জন্য হারাম তুমি হার জেহার করলে স্ত্রী হারাম হয়ে যাবে স্ত্রী কি হয়ে যাবে হারাম হয়ে যাবে এর জন্য বড় কাপ আছে কাপড়ার কথা বর্ণনা করা হয়েছে हराम দারিদ্রের এবং আমার একাকি হয়ে যাওয়ার আমার স্বামী যদি বুড়ো বয়সে বারধক আছে বাচ্চার আছে মেয়েরা দাউ। যদি আমি আমার স্বামী আমাকে হারাম করে নিয়েছে রাগ করে যে বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে যাও নেই তোমার বাচ্চা তুমি নিয়ে যাও তাহলে বাচ্চাগুলো মরে যাবে কারণ বাপ এগুলো বালো করে যত্ন করবে না মায়ের মতো যাবে যাবে বাচ্চাগুলো আমি দেখাশোনা করব। সেজন্য আমি নিয়ে যাই স্বামীকে বলি তুমি হারাম করে দিচ্ছ করেছ আমি তো হারামি হয়ে গেছি যাই বাচ্চাগুলো আমাকে দিয়ে দেও তো আমি যদি বাচ্চা নিয়ে যেত আমি তো কি খাবো তার দিশা নেই তো ওদেরকে কি খাবে যা ও এরা অনাহারে মরে যাবে দাও আর যাও দেখেন जदि बाप छोट बाचर्या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 আল্লাহর কাছে অভিযোগ করছিলেন ওই মহিলা ও তকুল আল্লাহ কাাম কাফারে দিয়ে তখন আবার ওই পুরুষ যখন কাফারা দিল স্বামীর কাছে ফিরে গেলেন এই ছিল আসল আয়াতের সংক্ষিপ্ত দ্বিতীয় আয়াত ইহুদীদের সম্পর্কে সুরে আল ইমরান একশো একাশি লক আনলেন ওইসবীদের কথা যারা বলে বা বলেছে ইন আল্লাহ ফকিরুন নিশ্চয় আল্লাহ অভাবী হ্যাঁ আল্লাহ অভাব যুক্ত বা আমরা হচ্ছে অভাব মুক্ত আমরা হচ্ছে সচ্ছল আমরা সচ্ছল আল্লাহ কি আল্লাহ কত বিশ্রাইলি কত বিহাদামী করে রসুলগন কে তারা খুন করেছে আল্লাহ কোরআন এখানে বলেছে এদের মধ্যে কোন অপরাধ নাই সুদ খাওয়া থেকে শুরু করে ঘুষ খাওয়া থেকে শুরু করে এবং ধর্ম ব্যবসা থেকে শুরু করে একে আমি আল্লাহ আহবাহ আমি ধর্ম ব্যবসা সমস্ত অপরাধের মধ্যে ছিল এরা কেন আল্লাহকে যে আল্লাহ ফকির যখন আল্লাহ আয়াত নাজেল করলেন সরে আল ইমরান তফসির আমরা এই গত সপ্তাহগুলিতে করলাম বলেছি ওই সময় কি বলেছি যে আল্লাহ বলে মানে জাল্লাহ করবে আল্লাহ কথা কোরআন আয়াত নাজেল করলেন মোদিনে আয়াত নাজেল হলো ইহুদিয়া তো পাশে বাস করে ইহুদিয়া শোনার পর বলছে মোহাম্মদ তোমার রব তো গরিব হয়ে গেছে কারণ ঋণ চাইছে আল্লাহ কার যে হাসানা চাইছে করজকে চাই ফকির তা আল্লাহ ফকির দিতে পারছি আর আল্লাহ চাইছে দেখার বিষয় আল্লাহ শোনেন তারপরে আনের রাখি এই ধারণা করে মনাফিক এই ধারণা করে पपिस्ट को ना पापर सामने पाप करना कारण देख पास देखे नहीं चोर आड़ाले रुमे नोंगरा छबी खुले दी जो आल्ला फिल्म देखना जरा निर्जन गोकजन सामने भाला আল্লা বলছেন আমি তাদের কি এটাই ধারণা যে আমি তাদের গোপন কথাগুলি এবং তাদের গোপন আলাপ তাদের গোপনীয় অবস্থা এবং নজুয়াহুম তাদের চুপি সারে কথা নজয়া বলা হয় এখান থেকে মোনাজাত মোনাজাত চুপি সারে কথা বলা চুপি কথা কথাপকথন আমি কি শুনি না এই ধারণা করে গোপনে আজকাল এই মোবাইলের যুগে বড় মাঝে অবৈধ সম্পর্ক। কখনো লোকের সামনে কথা বলবেন না আপনি গার্লফ্রেন্ড এর সাথে কথা বলবেন না আর এই স্ত্রীকে চোখের আড়ালে মায়ের চোখে আড়ালে বাপের চোখের আড়ালে ঠিক আছে মা কে জানতে দিলে না বাপকে জানতে দিলেন স্ত্রী কে জানতে দিলেন না আল্লাহ কে জানতে না হ্যাঁ এই মারেফাত হাসেল হলে তারপরে কি পাপ করা যাবে যেমন আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ এইভাবে দেখেন তারা কি এই ধারণা করে যারা আমি আল্লাহ বা শোনবো না সির্রাহম তাদের গোপন কথা তাদের চুপি সারে কথা অবশ্যই অবশ্যই আমি তো প্লাস আরো দুই নম্বর কি একটা আল্লাহ শুনছেন সবকিছু আর আমার দূতেরা তাদের পাশে বসে লিখছে আল্লাহর মানুষ দূত না এখানে রসুল রসুল মালাইকা আর নাস। মানুষের রসুল আম্বা রসুলগণ আর মালাইকা রসুল হচ্ছেন জিব্রাইল আসেন যিনি দূত আর তারপরে কেরামান কাতেবিন সম্মানিত ফেরেস্তারা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 ছোট কথাটাও ছাড়েনি কেনাম কাতম লিখে রেখেছে বড়টাও ছাড়েনি এত লুকিয়ে করেছিলাম তাও ছুটে নেই ই সবকিছু রেকর্ড করে রেখেছে ওবা যাদু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 तुम्हारे बोलो कारोर जुल करोपन चुपी सारे आय नंबर छी मा मुसा हारन दु भाई सम्बोधन करबी मुसा रसुल हारन की इन्ना तुम्हारे दूजे साथ আসমাও আমি ও আরা আর দেখছি সোনা দেখা দুটোই প্রমাণ হইল আল্লাহ সোনের এবং আল্লাহ দেখেন তারপর আয়াতে দেখেন সুরে যে সুরাটির প্রথম পাঁচটি আয়াত সর্বপ্রথম নাজেল হয়েছে গোটা সুরা কিন্তু প্রথম নাজিল হয়নি অনেকে তাহলে সুরে আলাক প্রথম নাজেল হয়েছে কথাটা ভুল সুখ কেন আয়াতের কিছু অংশ একবার নাজেল হইল বাকি অংশ যখন নাজেল হইতো তো কিভাবে ওই আয়াতের সাথে অন্য অন্য আয়াতগুলোকে সেট করা হইত যখন কোরআন একসাথে করা হইল তখন মনে রাখবেন সুরার তর্তীব অর্থাৎ উসমান রাজি আল্লাহ তালাহর ইশতেহাদ এবং খালিফা যেহেতু করেছেন সেটার উপর এজমা হয়ে গেছে এই জন্য মুসাফ এই সিরিয়ালে তরতিব রাখতে হবে কিন্তু আয়াতের তরতিবটা হচ্ছে তৌকিফি অর্থাৎ রসুল উল্লাস পক্ষ থেকে সুরে আল্লা প্রথম পাশটি আয়াত নাজল হলো তারপরে অন্য অন্য সুরা ধরেন নাজল হল আয়াত নাজল হল তারপরে বেশ কিছু সময় পরে ধরেন বাকি আয়তির তার মধ্যে সামনে যে আয়াতটি রয়েছে তখন কি বলতেন যারা বলতেন যে এই আয়াতগুলি অমোক সুরার অমোক আয়াতের পরে লিখো বুঝলেন কথা এই আয়াতগুলি অমোক সুরার অমোক আয়াতের পরে লিখো অমোক আয়াতের আগে লিখো এইভাবে তাহলে তারতিব হচ্ছে আয়াতের একটা আয়াত আর একটা আয়াতের পক্ষ থেকে সুতরাং অহিভিত্তিক আর সুরার যার তারপ প্রথম সুরা ফাতেহা তারপরে বাকারা তারপরে আল ইমরান তারপরে নেশা এটা হচ্ছে ইজতিহাদি তৌকিফি বা অহিভিত্তিক নয় বরং খালিফাই রাশেদ আল্লাহ তালানহরহাদ এবং তার উপর ঐক্য মত تو ওইভাবে আলম মানুষ কি জানেনা দেখছেন দেখার প্রমাণ পাওয়া গেল যে আল্লাহ দেখেন তারপরে তাকুম আল্লাহ সেই সত্তা জিনাকে দেখেন হি না তাকুম যখন তুমি সলাতে দাঁড়াও রামাজে দণ্ডাই মানা হোক ফরোজ নামাজে হোক অথবা সুন্নতুদে হোক জি অথবা তাকুম্লাইল যখন তুমি তাহজ পড়ো তাকুমুল্লাইল বলে কেমল্লাই হয়ে যাবে আল্লাহ দেখছেন সব আল্লাহ দেখছেন কিন্তু তোমার নড়াচড়া কেউ আল্লাহ দেখছেন কখনো শেষদা অর্থাৎ জামাতে যে তুমি নামাজ পড়ো তা নবী করিম ওপর জামাত ফরোজ ছিল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 তোমরা রুকু করো রুকুকারীদের সাথে জামাত করেন এই আয়াতীয় জামাতের ক্ষেত্রে উল্লেখ করা যেতে পারে নিশ্চয় তিনি সর্বশ্রোতা সবকিছু শোনেন আল আলিম এবং সবকিছুই তিনি বলতে পারে দেখার দলিল আর কিছু নেই সোনা আছে ইন্নাবসামী তিনি সর্বশ্রতা সবকিছু সোনা সোনার দলিল আছে জি তারপরে তারপরে আয়াত শোনেন সুরাত অকলেু তুমি বলো বলো বিশেষ করে মোনাফিক প্রেক্ষাপট ওখানে মোনাফেক আগে পরে মোনাফিকের আলোচনা চলছে মোনাফিকদেরকে বিশেষ করে বলা হয়েছে কিন্তু এ আয়াতের সম্বোধন সবাইকে যারা মমিন তাদের কেউ কাফের কেউ মমিন মুসলিম কেউ আর মোনাফিক কেউ হে নবী বলো এম তোমরা শুধু মুখে দাবি করেন যে আমি খাঁটি মুসলিম খাঁটি মুসলিম কর্ম করো আমল করে দেখাও আমি খাঁটি মুসলিম খাঁটি মুসলিম এবং রসুল সাল্লাহ তোমাদের আমল দেখছেন এখন দেখছেন রসুল আগে এবং পরে আলোচনা সিয়াক এবং সাবাক যেটা বলা হয় যে যেখানে রয়েছে সেটা হচ্ছে কি সম্পর্কে মোনাফিকদের সম্পর্কে আর এই প্রথম মোনাফিকরা প্রথমাফিকরা কোন জামানি ছিল রাসুর সাল্লামের জামানের ছিল এরা নবী সাল্লামের কাছে এসে কসম করে করে যখন কোন তাদের দোস্ত্রুটি ধরা পড়ে যেত মোনাফিক কপটতা তখন কসম কসম করে করে বলতো যে রসুল আমাদের উদ্দেশ্য দেখো করে দেখা আল্লাহ এবং আমল দেখছেন রাসুল্লাহাম যদি দেখেন তোমার পাঁচক নামাজ হাজির হচ্ছ আর মোনাফিকরা ফজর অন্ধকারে আসতো না এসার অন্ধকারে আসতো না সেজন্য সব ভারী নামাজ মোনাফিকদের ওপর কোন নামাজকে বলা হয়েছে এসা এবং খব আজকালকার মোনাফেক আমাদের দেশে বিদ্যুৎ তখন থাকতো না আজকাল বিদ্যুৎ থাকলে তো গ্রামের লোক শহরের মতো বাস করছে কিন্তু বিদ্যুৎ নেই গ্রাম লোকের জন্য এসব নামাজ মনাফে কি চেনা যায় এ সাথে অন্ধকার আর যাবে না ওই যে মা গে পড়ে ঘরে ঢুকলো তো ঢুকলো খেয়ে দেশো যা হ্যাঁ ওই মহিলা সাতি নামাজ পড়বে যদি নামাজ পড়ে মনাফিক মোনাফে কি চরিত্র শহরের লোকের শহরের মধ্যে জানা মনাফে কি চরিত্র যাদের তাদেরকে চেনা যায় কোথায় রাত এগারোটা বারোটা টিভি আছে শহরে কাজ কর্ম ব্যস্ততা এসে এই বারোটা একটু শুইলো ফজরে ঘুমাইলো সকাল নয়টায় উঠে নামাজটা পড়ে দোকানে শহরে মোনাফেক চিন্তা হলে মসজিদে না পেলে জানতে হয়ে যেগুলো শহরে মোনাফেক বাস করছে মোনাফেকদের দুটি লক্ষণ ছিল ফজরে পাওয়া যায় না আর এর সাথে পাওয়া যায় না আর প্রবাসী যদি মোনাফেক চিন্তা হয় समय नाम डिटीजी मस्जिदी आधा डिवटर बहुत नामा जो जोह डिवटी शेष हो गए पाक शोहर आगे डिवटी शेष हो जाए ढुके नाम पाक लागू नाम क्या बोझा गया नाम शाम लोक शेख मस्जिद बहु लोक बद चरित्र मोनाफिक मुनाफिक आसर समय खेदा डिवटी चार आजकल तीन टाइम आजान সুতরাং আর মমিন কষ্ট হইল চারটাই ডিউটি নামাজ পড়তে যাবে সাড়ে তিনটা বাজবে আর এই সময়টা কোনো কাজে লাগবে না তারপর আসরে হাজির মমিন মাগারি বেশা ডিউটির সময় সবাইকে পাওয়া যায় মোনাফেক নামাজে পাওয়া যায় আর মমিনকেও পাঁচ হক নামাজে পাওয়া যায় ফজরে মোনাফে কে খুঁজে পাওয়া যায় না ফজরে হাজির হলে খাটি মুসরিম এখন কোন খেতে আছেন নিজের বিচার নিজেই করেন এই মোনাফেকদেরকে এম আলু তোমরা আমল করে দেখাও কর্ম করো ফাঁসাই আর আল্লাহ আমি আল্লাহ তোমাদের আমল দেখছেন ও রসুল তার রসুল দেখছেন ওমিন রাও দেখছেন এখানে শুধু রসুল কথা বলেন মুসলিমরাও দেখছেন তুই যদি বলো যে রসুল দেখছেন এইটা কিন্তু বেরুল দলিল জনগণ বেচারা তো কিছু বুঝেনা আরবির হ্যাঁ আর জানে যে আমাদের এত বড় হুজুরে কি বলে সুতরাং ঠিক না বাবি বুঝো সরাসরি কোরআন বোঝার চেষ্টা করো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 থেকে পঞ্চাশ একশো বছর আগে কারণ আল্লাহিন রাজা তারা দেখছেন বুঝা গেছে তাহলে আয়াতের অর্থ কি করবো যে রাসোর দেখেছেন ওই সব মনাফিকদেরকে আর মমিনদেরকে যারা তার সাথে নামাজে হাজির হয়েছেন অথবা হাজির হননি আপনার মসজিদের মুসল্লিরা দেখছেন যে হ্যাঁ অমুক ব্যক্তি ফজরে আসছে কিনা আসরে আসছে কিনা পাঁচ হপ্তর নামাজে দেখছে কিনা ঠিক না আমাকে কি দেখতে পাবেন আপনি যদি আমার মোহলায় না যান তাহলে কি করে দেখবেন দেখেন না ঠিক ওই রকমই তাহলে বোঝা গেলো মোমিনরাও দেখছেন বলা হয়েছে ওই রকমের সবটা ছাড়া আল্লাহ সময় দেখেছেন দেখছেন দেখবেন আর রসুল্লাহ তার জীবদ্দাহী দেখেছেন যারা তার সামনে মসজিদ নামাজ পড়তে এসছে আর আশা কে কেমন শুধু নামাজের বিষয়টা নামাজ ছাড়াও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 আয়াতিলিমা এই আয়াতে করিমাগুলি থেকে যেটি দেখাবার বিষয় সেটা হচ্ছে ফিহাজহিল আয়াতে এ আয়াতগুলিতে ওসফুল্লাহ সুবাহামে বাসার আল্লাহ রব আলমিনের গুণ বর্ণনা করা হয়েছে বিশ্বামে যে তিনি শোনেন ওয়াল বাসার দেখেন تلنا سرت گلسم আল্লাহ শোনেন এবং দেখেন এর প্রমাণের ক্ষেত্রে আল্লাহ শোনেন এই শব্দগুলি ভবিষ্যৎ দিয়ে এসছে ওয়াইসম ফাইল এবং কর্তা হিসাবে সামিউন এই শব্দগুলি দিয়ে এসছে আরব আর এই ভাষাতে এটা হতেই পারে না যে অমুক শোনেন আর দেখেন যতক্ষণ পর্যন্ত সে না শুনবে না দেখবে যে শোনে যে দেখে তার কথা বলা হয় ঠিক না তাই বলছেন যে ফালাই ও কালো তাই বলা এটা মোটেই চলবে না পাহাড়টি শোনে দেখে বলা যাবে পাহাড় শোনে দেখে বলা যাবে এ দেয়ালে দেখে বলা যাবে না বলা যাবে কেন না দেখার ক্ষমতা নেই তাহলে আল্লাহ দেখেন আল্লাহ শোনেন বলে এই শব্দগুলি বলা হয়েছে আজকে এখানে আলোচনা শেষ করা যাক বাকি আল্লাহ তাদের ধারাবাহিক চোখে থাকবে আল্লাহ রে জানা মদিনীকে সোহা জানার মানার এবং আল্লাহ সম্পর্কে সত্যিকে আর মারেফাত জ্ঞান অর্জনে তৌফিক দান করেন শীর্ঘ বিদার্থে বেঁচে থাকার তৌফিক দান করেন সাল্লাহিয়ান মোহাম্মদ ওয়াল আলী ওসাই على شخ الأوالي